বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ আশরফ ইমরাসলিন নবীনা মোহাম্মদ ওয়া আলা আলহি ওয় সাহবহী আজমাইন সম্মানিত ভাই আমার সম্মানিতা বোনের আমার আপনাদেরকে আন্তরিকতার সহিত স্বাগত জানিয়ে আজকের বিষয় শুরু করছি আজকের বিষয়টি হলো কি রোজা কুরবানি এবং ঈদের নামাজের ক্ষেত্রে মুসলিম সমাজে রাখা অপরিহার্য বিষয়টির নাম আবার বলছি যে রোজা কুরবানি এবং ঈদের নামাজের ক্ষেত্রে মুসলিম সমাজে বজায় রাখা অপরিহার্য এই বিষয়টিকে লক্ষ্য করে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি আনবি বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল আলী আসাল্লাম নিশ্চয়ই বলেছেন যেদিন তোমরা রোজা পালন করতে শুরু করবে সেই দিন হতেই রোজা পালন করার দিন হিসেবে বিবেচিত হবে এবং যেদিন তোমরা ইদুল ফেতর পালন করার জন্য রোজা রাখা ভঙ্গ করবে সেই দিন রোজা রাখা ভঙ্গ করে ইদুল ফেতর পালন করার দিন হিসেবেই বিবেচিত হবে আর যেদিন তোমরা ইদুল আজহা হিসেবে কুরবানি জবাই করবে সেই দিন ইদুল আজহার দিন হিসেবেই বিবেচিত হবে এই হাদিসটি জামে তিরমিজিতে দেখতে পারেন হাদিস নম্বর ৬৯৭ এবং সোনান আবুদ আউদিনের মধ্যেও দেখতে পারেন দুই হাজার নম্বর হাদিস আর সোনান ইমন মাজার মধ্যেও দেখা যেতে পারে হাদিস নম্বর এক হাজার তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে এমাম তিরমিজি রহমাতুল্লা আলে এই হাদিসটিকে হাসান এবং গরিব এক বর্ণিত বলেছেন তবে শেখ নাসির আল ঘোষণা দিয়েছেন। আমার আমার এই হাদিসটির দ্বারা যে সমস্ত আমরা উপদেশ পাচ্ছি তার মধ্যে কতকগুলি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর বিষয় হলো এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে যে কোনো ইমানদার মুসলিম ব্যক্তি যে কোনো মুসলিম সমাজে মুসলিম বনের এবং তাদের সাথে আধার কুরবানি জবাই করবে এবং তাদের সাথে ইদুল তাদের সাথে ঈদ ইদুল উল হোক বা ইদুল ফিতর হোক ঈদ তাদের সাথেই ঈদ পালন করবে আর কোন ইমানদার মুসলিম ব্যক্তির জন্য এটা জায়জ নয় যে সে যে কোনো মুসলিম সমাজে মুসলিমগণকে বাদ দিয়ে নিজে একাই একতরফাভাবে রোজা পালন করবে এবং ঈদ পালন করবে কিংবা ঈদ আজহার কুরবানি জবাই করবে কেননা যে কোনো মুসলিম সমাজে মুসলিম মুসলিমগণের মধ্যে ঐক্য বজায় রাখা অপরিহার্য এবং তাদের মধ্যে থেকে অনক্য পার্থক্য এবং দ্বন্দ্ব দূরে রাখাও একটি অনিবার্য বিষয় दु दु नम्बर उपदेश हादीटर दाबी अनुजाय এই বিষয়টি প্রমাণিত হয় যে প্রকৃত ইসলামের বিধিবিধানের একটি লক্ষ্য হল মুসলিম সমাজের মধ্যে ঐক্যের বন্ধন রক্ষা করা মুসলিমগণকে একত্রিত করে রাখা তাদেরকে ঐক্যবদ্ধ করে রাখা বিশেষ করে মুসলিম সমাজে মুসলিমগণকে এবাদত উপাসনা রোজা কুরবানি এবং ঈদের নামাজের বিষয়ে একত্রিত করা এবং তাদের মধ্যে ঐক্য বজায় রাখা অপরিহার্য তাই এই সমস্ত ক্ষেত্রেই ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই प्रकृतपक्ष कत कतकुली लोक आज के रोजा रखते शुरू कर मुस्लिम समाज के बाद दिए तफा भाव रोजा रखते शुरू कर ईद करते शुरू कर ईद नाम पढ़ते शुरू करब करते शुरू कर ठीक विषय नए यह हसलिम ओक्य परिपन्थी विषय और ये हादिसटरपन्थी विषय सूतरा मुस्लिम समाजे एक दिन रोजा रखते एक दिन ईद करते एक दिन कुरबानी जबई करा शुरू करते ये इसलमर शिक्षा ये इसलमर दाबी असलकुम वरहमतुल्लाबरक